السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله بالعالمين والعاقبت المتقين والعودوانا إلا على الظالمين و بعد سماني داشتك بند دا أمرا ديك سلام إمام أبو جافر تحوير رحمة الله جدا بيان وعتقاد أهل السنة والجماعة أهل السنة والجماعة تلعاقيدار بانونا اكي تبتير اكي, اكي وانشير بكها إكنا أمرا ألسنة كورت سلام قطو بور بج أمدن إمام بولي سلام نؤمن بمالك الموت أمرا مالك الموت যিনি আমাদের যিনি সমস্ত সৃষ্টিকূলে রু হরণের দায়িত্ব নিয়োজিত আছেন এবং বলেছিলাম বলছেন আমরা আদাবের উপরে ইমান রাখি যে এর উপযুক্ত প্রথমে আলোচনা করছিলাম কি জিনিস তারপর আমরা বলেছিলাম মৌতের হ্যাকমত কি এরপর আমরা আলোচনা করেছিলাম যে মৌ যে মত যেহেতু অবসম ভাবী কিভাবে উত্তম পরিসমাপ্তি হবে দুনিয়ার জীবনের এবং মত কোন আলামত গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে একজন মানুষের মৃত্যুটা ভালো হয়েছে সেগুলো আমরা আলোচনা করেছিলাম প্রথমে আমি বলেছিলাম যে তারহিদের উপর থাকা এটা হচ্ছে বড় আলামত সারা জীবন এর উপর থাকতে পারা দ্বিতীয় যেটা দৃঢ়পদ থাকা যে কোনো রকমে আল্লাহ দিন বা শরীয় থেকে সামান্যতম সরে যে আবার ফিরে আসা কোনো কারণে শয়তান ধোকা দিলেও আবার ফিরে আসা এটা হচ্ছে দৃঢ়পদ থাকা ইজতেকামত মন চায় কারামত কিন্তু আল্লাহ রাবুল ইজ্জত আপনার কাছ থেকে ইস্তেকামত চায় আপনার মন চায় কিছু না কিছু দেখাতে ভেলকি দেখাতে কোনো কিছু কোনো কিছু করে দেখাতে কোনো না বিশেষ কোন ক্ষমতা অলৌকিক কিছু দেখাতে চায় কিন্তু আল্লাহরবুলিজ আপনার কাছে এটা চায় না আল্লাহ রবল্লিজ চান আপনি তার এই দুনিয়ার এই শয়তানের ফেরেব নিজের নফসের ফেরেব নফসের ধোকা এবং বিভিন্ন রকমের অনু বিভিন্ন সমস্যার ভিতরে এই প্রতিকূল অবস্থার মধ্যে আপনি ইমান নিয়ে টিকে আছেন। এই যে দৃঢ় দৃঢ় ইমান এবং আমলে সালের মধ্যে টিকে আছেন আছেন আমলে সামল করে যাচ্ছেন এটা হলো ইস্তেকাম এই দৃঢ় পথ থাকাটার উপর আপনার যারা ইস্তে কামত থাকবে তাদের জন্য ফেরস্তা নাজিল হয়ে মৃত্যুর সময় এবং তাদেরকে জান্নাতের সংবাদ দেবে আরো বলছেন আল্লাহ যারা ইস্তে কামত থাকবে দীর্ঘ থাকবে তাদের জন্য আল্লাহ তালা তাদের আল্লাহ বলেছেন আল্লাহ তালা বলেছেন তাদের কোনো প্রারেশানি থাকবে না কোনো চিন্তাধারা থাকবে না অর্থাৎ আগের কাজের জন্য তাদের কোনো চিন্তা থাকবে না ভবিষ্যতে তাদের কোনো প্রারেশানি থাকবে আগেকার জন্য থাকবে না ভবিষ্যতের জন্য তাদের কোনো চিন্তা থাকবে না বরং তারা নিশ্চিন্ত হবে আখেরাতের জীবনের তাদের কোনো চিন্তা থাকবে না তাহলে বোঝা গেলো যে উত্তম জন্য দৃঢ়পথ থাকা একটি বিরাট গুরুত্বপূর্ণ জিনিস তৃতীয় যে জিনিসটি আমরা বলেছিলাম যে উত্তম পরিসমাপ্তির জন্য সেটা হচ্ছে যে মানুষ উত্তম পরিসমাপ্তি তাকোয়ার মাধ্যমে উত্তম পরিসমাপ্তি অর্জন করতে পারে একটা মানুষ সারাটা জীবন তাকওয়ার উপর থাকলে তার সর্বশেষ পরিণতি হবে যে উত্তম উত্তমভাবে তার সারাটা জীবনযাপন করতে পারবে এবং পর মৃত্যুর পরবর্তী জীবনে তার ভালো হবে সেটা এই জন্য তাকোয়াটা একটা একটি বিষয় যার মাধ্যমে উত্তম পরিসমাপ্তি পেতে পারে একজন ইমানদার চতুর্থ যে জিনিসটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে সত্যবাদিতা সত্যবাদিতা উত্তম পরিসমাপ্তির একটি আলামত رسول الله صلى الله عليه وسلم বলেছেন ما ازال الرجل يصدق ويتحرى صدقه حتى يكتب عند الله صديقا অর্থাৎ একজন মানুষ সবসময় সত্য বলতে থাকবে এবং সত্য বলার চেষ্টা চালাতে থাকবে কোনো ক্রমেই মিথ্যা তার জন্য বারণ না হয় তার মুখ থেকে এটাসের চেষ্টা চালাবে কি হবে এর পরিণামে حتى يكتب عند الله صديقا আর এর মানে মাশাআল্লাহর কাছে সিদ্দিক হিসেবে লেখা হবে আর সিদ্দিক যদি লেখা হয়ে যায় কারোর জন্য সে তার الله عليهم মিনান্নাবীন ও সিদ্দিকীন ও সুহাদা ও সালহীন তাদের সাথে তা হাসর হবে এবং তার সে জান্নাতি হবে সুতরাং সিদ্দিক বা সত্যবাদীতা সত্যবাদিতা অবলম্বন করা জীবনের প্রতিটি ক্ষেত্রে সেটা উত্তম পরিসমাপ্তির একটি বিরাট প্রমাণ থাকে প্রমাণ মানুষের জীবনে কোরআন কারিমে যেন আল্লাহ তালা বলেছেন হে ইমান আল্লাহ তাকে অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো আর সত্যবাইদের সাথে থাকলে সত্যবাদী বলে আল্লাহ লেখা হবে পঞ্চম যে কাজটি আমরা বলেছিলাম এর আগেও গত পর্বে যে পঞ্চম যে কাজটি করলে বোঝা যাবে যে মানুষের তার উত্তম পরিসপ্তি ঘটে সেটা হচ্ছে তওবা সেটা তা আল্লাহ তালা কোরআনকারী বলেছেন জামিয়ান হে ইমানদারগন যদি সফল কাম হতে চাও সফল হতে চাও তাহলে সবাই তোমরা তওবা করো আল্লাহর কাছে আল্লাহর কাছে ফিরে আসো তওবা করলে আল্লাহর কাছে আল্লাহ তালাও ফিরে আসেন বিভিন্ন হাজিরতা এসেছে এই জন্য তো থাকলে আল্লাহ ফিরে আসেন তার জীবনে যে হতে পারে আল্লাহ ইমনাম সাহেব বলেছেন কোরআনে যত আশা আছে হতে পারে অর্থ হচ্ছে অবশ্যই হবে অর্থাৎ যদি তোমরা তহবা করো কি হবে আল্লাহ তোমাদের নবুল ইজত তোমাদের গুনার কাফারা করে দিবেন ক্ষমা করে দিবেন ওইদ খেলাহার তোমার তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে দিয়ে নাহর সমুহ প্রবাহিতাহু এটা সেদিন হবে যেদিন আল্লাহ তাহারা নবীদের নবীকে অর্থাৎ মোহাম্মদ সাল্লা ইসলামকে অপমানিত করবেন না এবং তার সাথে যারা ইমান তাদেরকে অপমানিত করবেন না কি জন্য করবেন না কারণ তারা তো রুহা বিনিমান তাদের নূর তাদের তাদের নূর তাদের সামনে এবং সামনে এবং পিছনে তাদের নূর তা ডানে বামে তাদের নূর তাদের চমকাতে থাকবে আলোকিত হতে বন্ধ করে তারা আলো দেখতে পাবে ইয়াকুলনা আত্মিমলানা নুরানা তারা আরো বলতে থাকবে হাসরের দিন হে রব আত্মিম লুরানা আমাদেরকে আমাদের নূর পরিপূর্ণ করে দিন ওয়াকফল আমাদের ক্ষমা করে দিন ইন্না কাহা পুলিশ এম কাদির আপনি সব কিছুর উপর ক্ষমতা তাহলে বোঝা গেল যে আল্লাহ তালা তর ওপর থাকতে পারাটা একটা হুসনুল হাতে মা উত্তম পরিমাণে সর্বশেষ শ্বাস অর্থ হচ্ছে মৃত্যুর আগের সর্বশেষ যে নিঃশ্বাস সেটাকে বল সে গারগার আগ পর্যন্ত আল্লাহ তালা তওবা করে সেটা কবুল করেন জন্য এর আগে মানুষের তওবা করে প্রত্যেকটি ইমানদার উচিত তওবা করে তার উত্তম পরিসাপ্তির ব্যবস্থাপনা করে নেয় বলেছেন তার হাতকে প্রসারিত করে দেন যাতে করে রাতের বেলা প্রসারিত দিনের বেলা যারা অপরাধ করেছে তাদের ক্ষমা করার জন্য আল্লাহ রাতের বেলা তার হাতকে প্রসারিত করে দেন অনুরূপ দিনের বেলা রাতের বেলা যারা গুণা করেছে তাদেরকে ক্ষমা করে দিনের বেলা তার হাতকে প্রসারিত করে দেন এই অবস্থা চলতে থাকবে যতক্ষণ না পশ্চিম দিগন্তে সূর্য উঠে পশ্চিম দিগন্তে সূর্য উঠে পশ্চিম দিগন্ত ডুবে সূর্য উঠার কেয়ামতের বড় আলামত একটি প্রকাশ পাওয়া পর্যন্ত পশ্চিম দিগন্তে সূর্য উঠা পর্যন্ত আল্লাহ তালা তার তওবা কবুল করেন এই জন্য আমাদের প্রত্যেকের উচিত তার হস্তুল খাহাতমা উত্তম পরিসমাপ্তি ঘটানোর জন্য বেশি বেশি করে তওবা করা বেশি বেশি করে তওবা করে সমর্থ হওয়া উত্তম পরিসমাপ্তির একটি আলামত যে আলামতটা হচ্ছে যে বেশি বেশি করে দোয়া করতে সমর্থ হওয়া কোরআন করিমা আল্লাহ তালা তুলে ধরেছেন সেটা রব্বানা ইনায়ুন ইমানা রব্বানা ফানাফান আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন সে দোয়া যে একজন মানুষ যেন বলে যে আল্লাহ আমরা ইমান একজন মানুষের আওয়াজ শুনেছেন আহ্বান করেছেন সেই আহ্বানের সাথে দিন এবং আমাদেরকে তাদের মৃত্যু দিন অর্থাৎ নেককারা যে অবস্থা অবস্থায় মৃত্যু আমাদের দিন সুতরাং ইমানদার নেককার মানুষের মৃত্যুর জন্য যখন সে তাদের মতো দোয়া তাদের সাথে তাদের মৃত্যু কামনা করছে অর্থ হচ্ছে তাদের সাথে তাদের মতো মৃত্যু দোয়া করতেছে সালাতাম তিনি এরকম দোয়া করেছেন তিনি বলেছিলেন রব্য কাদ আহকেল আপনি আমাকে রাজত্ব দিয়েছেন এবং আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন মুসলিম হিসাবে মৃত্যু দিন সাথে আমাকে সংযুক্ত করে দিন এর অর্থ হচ্ছে দোয়া করতে হবে খাতে জন্য উত্তম পরিসাপ্তির জন্য প্রত্যেকটি মানুষে দোয়া করতে হবে আমাদের উত্তম পরিসপ্তি সমর্থ হওয়ার একটা বড় লক্ষণ হচ্ছে সবসময় দোয়া করা যা আল্লাহ তারা যেন আমাদেরকে উত্তম পরিসমাপ্তির ব্যবস্থাপনা করে দেন সাথে যেন আমাদের মৃত্যু দেন এবং আমাদের মৃত্যু যেন হয় ইমানদার অবস্থা দোয়ার মাধ্যমে সংগঠিত হইতে পারে জন্য বেশি বেশি দোয়া করতে সমর্থ হওয়া উত্তম পরিসমাপ্তির একটি নমুনা সপ্তম যে উত্তম পরিসম সপ্তম যে আহ চিহ্ন সেটা হচ্ছে দুনিয়া বিমুখ থাকা এবং আখেরাত মুখী বেশি থাকা জেনে রাখ যে দুনিয়ার জীবন সে তো খেলাধুলা লাহবন ও খেলাধুলা এবং লাহবন এবং मानु गाफल हवा दुनिया जीवन अखरतमुखी थे गाफल कर दे लाह लाहू बी मानस एक गुरुपूर्ण का मानस विमुख लाहू लक्ष्य खेला जा रहा दुनिया जीवन मानुषुली अतिक्रम कर मानुष जतियों जिनसे अतिक्रम कर प्रथम से खिलाधूला छोट अवस्था लाहबन तरह आखरतमुखी प्रवणता दुनियामुखी प्रवण था आखरत गुले जाए लाहबन थके তারপর জি নতুন তারপর যখন একটু বড় হতে থাকে তখন সে সুন্দর সৌন্দর্য অবলম্বন করতে থাকে অর্থাৎ নিজে কিভাবে সুন্দর হবে কি জিনিস মাখলে সুন্দর দেখাবে কি করলে সুন্দর হবে এর মধ্যে সার জীবন এবং সাজসজ্জা অবলম্বনে সে ব্যস্ত হয়ে পড়ে এরপরে পরবর্তী জীবন আল্লাহ তা বলছেন যে ওতাফা খুরুম্বাই এর মধ্যে অহংকার চলে আসে পরস্পরের মধ্যে আমি এর সে কি করতে পারছে না করতে পারছে সম্পদ অর্জনের বিষয়টি তার মধ্যে চলে আসে এবং এর মধ্যে পরস্পর অহংকার গর্ব চলে আসে ওতেকাফিলাম সম্পদ যখন অর্জন হয় তখন সে হচ্ছে সব নিয়ে তার একটা প্রতিযোগিতা তার চলতে থাকে এটি আল্লাহ দুনিয়ার জীবনে চিত্র তুলে ধরেছেন আসলে প্রত্যেকটি মানুষই এই জীবনটা অতিক্রম করে আসে ছোট অবস্থায় আমরা খেলাধুলার মত থাকি তারপরে দুনিয়া মুখী প্রবণতা থাকে তারপরে আমাদের মধ্যে চলে আসে দুনিয়ার দুনিয়া অর্জনের দিকে তারপরে চলে আসে অহংকার দিকে তারপরে চলে আসে কিভাবে দুনিয়া সন্তান সম্পদ অর্জন করবে সেগুলোর দিকে আল্লাহ একটা উদাহরণ দিয়ে বলছেন কাহমাথিন এটা হচ্ছে এমন মেঘের মতো এমন বৃষ্টির মতো যা আহ জবাল কুফারানাবাত যা আসার পরে যারা কৃষক সে দেখতে পায় যে এর ফল ফলাদি ভালো হয়েছে সুমি যুভারা মুসফারান একসময় সেটা শুকিয়ে যায় সেটা হলুদ হয়ে যায় দুনিয়ার জীবনও তাই তুমি এখন হতো আমার তারপর সেটা একেবারে ভস্যে পরিণত হয় ভূষিতে পরিণত হয় সেটা কিছুই থাকে না শুকিয়ে কাঠি হয়ে শুকিয়ে শেষ হয়ে যায় অফিল এই দুনিয়ার জীবনটাই তাই প্রথমে অনেক কিছুই শক্তিশালী হয়ে পরে একসময় জীবন যেতে যেতে শেষ মুহূর্তে সেই মৃত্যুদের মৃত্যুর দিকে চলে যায় আল্লাহ তালা বলছেন অপিল আখরা তাহ সাদ আর এই জীবন যদি বুঝতে পারে তার বোঝা উচিত আল্লাহ ক্ষমা আর কাফের জন্য কঠিন শাস্তি রয়েছে ওমাল হায়াতামা তাল গরুর দুনিয়ার জীবন তো কেবলমাত্র ধোকার সামগ্রীর তার কিছুই নয় যে ব্যক্তি এই দুনিয়ার জীবনে প্রকৃত অবস্থা বুঝতে পেরেছে সুরা হাদিদের বিখ্যা করবে কেউ বুঝবে চিন্তা করবে সে কিন্তু হওয়া এবং আখারাতির একটি নমুনা এবং উদাহরণও বটে এই জন্য রসুল্লাহ সাল্লা বলেছেন দুনিয়া মা ফিহা ইকা আল্লাহমান দুনিয়া অভিশপ্ত এবং দুনিয়ার মধ্যে যা আছে সবই অভিশপ্ত তবে কয়েকটি জিনিস বেরীত এর মধ্যে জিকির উল্লাহ আল্লাহকে স্মরণ করে এমন জিনিসগুলি কখনো অভিশপ্ত নয় যেমন সলাৎ আদায় করে যেমন জাকাত হজ করে জিকির করে এবং আল্লাহকে স্মরণ করে আল্লাহ সুল্লাহ দেয়া জিকির গুলো সে উচ্চারণ করে কোরআন হাদিস নিয়ে গবেষণা করে অথবা জিহাদ করে সবই যেগুলো এর সাথে সম্পৃক্ত আল্লাহ জিকির এর সাথে সম্পৃক্ত অথবা যারা এই কাজগুলি করায় অর্থাৎ জিকিরের কর্মকাণ্ড করিয়ে দেয় নিজে নিজে করে বা অন্যদেরকে শিক্ষা দিচ্ছে এর বাইরে যারা আছে তারা সবই মাল অভিশপ্ত দুনিয়া বিমুখ যারা তার অভিশপ্ত দুনিয়া বিমুখ নয় যারা তারা অভিশপ্ত এই কথাটি বোঝানো হয়েছে এ হাদিছে তাহলে বোঝা গেল যে দুনিয়ার প্রতি মোহ থাকা এটা ভালো লক্ষণ নয় আর দুনিয়ার প্রতি মোহ না থাকা আখরাত মুখী মোহ থাকা এটা হচ্ছে একজন মানুষের জীবনের আখরাত এটা হচ্ছে তার জীবনের জীবন উত্তম পরিসমাপ্তির একটি লক্ষণ এটা সব সময় কাজ এটার পক্ষে কাজ করবে নিন্তা করবে চিন্তা করবে সে দুনিয়ার জীবনের আসল যে রহস্য সেটা বুঝতে পারবে এবং দুনিয়ার জীবনে কোন কাজটি করলে সে আখেরাতের কাজে লাগবে সে জিনিসটি বুঝতে পারবে অষ্টম যে কাজটি করলে বোঝা যাবে যে একজন মানুষের উত্তম পরিসমাপ্তির বিষয়টি স্পষ্ট হবে সেটা হচ্ছে যে বেশি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা কোরআন এক আল্লাহ এই মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন বারবার যে কুলু নৌত মৃত্যু প্রত্যেকটি নবসকে বরণ করতে বরং আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন যে যে যত জীবনে যেখানে তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে এই সবই মৃত্যুকে স্মরণ করানোর জন্য বলেছেন रसुल्ला बसि बसिकर हाज मिल्लाजाद सबकिू नष्ट करी जो जिनसे से ही जिन तुम्हारा बस बसण करो अक्सरो मिन दिक्रे हज मिल्लाजाद अर्थात मृत्यु के बसिश्न करा जो रसोल्लाम के नसीहत करसुल्लाह सल्हमल्ला हादीसे ब কবরা আউআল মঞ্জিলাতেউআল মঞ্জিল আখরা কবর হচ্ছে আখেরাতের যে স্তর আছে তার মধ্যে স্তরে একজন মানুষ বাসতে পারে পরবর্তীগুলো আরো সহজ হবে ও ইল্লামহু ফামা বারদ আসাদ্য মিনহু যদি এখানে বাঁচতে না পারে পরবর্তীগুলো আরো বেশি কঠিন হয়ে যাবে এই জন্য রস হাদিসেও বলেছেন মার আইতু মঞ্জারন কাত্তু ই কবর আফজু আমি কবর ব্যতীত আগে দেখিনি করে কবর মৃত্যুর কথা স্মরণ করা এবং মৃত্যু মুখী থাকা মৃত্যুমুখী মৃত্যুর কথা স্মরণ করা সবসময় মৃত্যুর ব্যাপারে গুরুত্ব দিয়ে আলোচনা করা পরস্পরকে স্মরণ করিয়ে দেয়া এটা কিন্তু भलो उत्तम उत्तम परिसम्तर एक उदाहरण जीवन एस बनूप भाव नवम जो उदाहरण करते निदर्शन उल्लेख करते एक, उल्ले एक, उल्ले एक मानुष मृत्यूर समय सब समय आशा के अग्राधिकार दिवस आल्ला सम्पर् उत्तम धारणा के अग्राधिकार दिवस दुनिया जीवन मानुष सब समय भये अग्राधिकार दिवस भये आल्ला जोल कबल ना कर आल्लादी शि दें कि আল্লাহর সামনে কিভাবে দাঁড়াব মৃত্যুর পর কেউ আমার আমাকে হেল্প করবে না আমার সাথে থাকবে না এই সব ভয় ভয়ে থাকবে কিন্তু মৃত্যুর সময় যখন গনেই আসবে একদম বুঝতে পারে কোনো মানুষ তখন তার উচিত হবে যে আল্লাহ সম্পর্কে উত্তম ধারণা পোষণ করা এবং আশাকে অগ্রাধিকার দেয়া ভয়ের চেয়েও কারণ ইমান লাভ ইমানদারের একজন বান্ধার ইমান বান্ধার ইমান হচ্ছে বাইনা না জানা হাইন দুইটি ডানার মধ্যে দুইটি ডানার মাঝখানে একটি হচ্ছে রাজা আশা আর একটি হচ্ছে ভয় আশা এবং ভয় এ দুইয়ের মাঝখানে হচ্ছে ইমানদারের ইমান এই দুইটাকে সে সব সময় দুইটা দুই ভাষে যেন সে দুই ডানার মতো ব্যবহার করবে কিন্তু সবসময় সে ভয়টাকে বেশি প্রাধান্য দেবে মৃত্যু সমবেদিত মৃত্যু সময় সে আশাকে প্রাধান্য দেবে যে আল্লাহ তালার কাছে যাব আমি যা করেছি আল্লাহ ক্ষমা করে দিবেন আমার যে টুটা ভাটা আমল আছে এগুলি আল্লাহ কবুল না আমাকে মূর্তি দিবেন এই যে আশাটা থাকা এটাও একটা ভালো লক্ষণ এটা একটা ভালো লক্ষণ যে উত্তম পরিসমাপ্তির একটি উদাহরণ হচ্ছে আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণ করা আল্লাহাল কোরআনকারী বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার সাক্ষাতের আশা করে সে জেনে রাখুক যে আল্লাহর সাক্ষাৎ আল্লাহ তালা আল্লাহ তালার সেই সময়টা তো আসবেই অর্থাৎ তার মৃত্যু আসবে এবং আল্লাহ তালার সাথে সাক্ষাতের সময় আসবে বহু আসামি আলীম নিশ্চয়ই তিনি সর্বস্বতা সর্বম আল্লাহ তালা রসুল্লাহ সাথে যারা আছে তাদের প্রশংসা করেছেন বলেছেন লাকাত কানা লাকুম ফিরা হাসানের জীবনের উত্তম আদর্শ লিমান কান ইয়ার্জুল্লাহ আলিয়া কারণ তারা আল্লাহর এবং আখরাতের উপর তারা আল্লাহ এবং আখরাতের উপর তাদের আশা করে থাকে ও ডাক্তার আল্লাহকে বেশি বেশি জিকির করে থাকে সুতরাং ইমানদার সবসময় এই আল্লাহ এবং তার রসুলের উপর ইমান রাখে সাথে সাথে আল্লাহর উপর ভরসা বেশি করে আল্লাহর আশা বেশি করবে মৃত্যুর সময় মনে করবে যে মৃত্যুর পরে আল্লাহতালা তাকে উত্তম উত্তম উত্তম উত্তম প্রতিদান দিবেন এবং উত্তম প্রতিদানের মাধ্যমে সে উত্তম প্রতিদানের মাধ্যমে সে আল্লাহ তালার আল্লাহ কাছে আল্লাহ তালার কাছে ফিরে যাবে এবং সুন্দরভাবে সে আর জীবনের পরিসমাপ্তি ঘটাতে পারবে সবসময় আশা করবে যে আমি এখন এই কাজগুজেগুলো আমরা আলোচনা করেছি এই দশটি জিনিসের ব্যাপারে সে গুরুত্ব দিবে যে থাকে সেটা সে খেয়াল করবে সাথে সাথে খারাপ পরিণতি যে সমস্ত জিনিসগুলো সেগুলো থেকে দূরে থাকবে খারাপ পরিণতি কিভাবে ইমানদারের বা কোনো মানুষের সামনে এসে যায় মৃত্যুর সময় সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই ইনশাআল্লাহ পরবর্তী পরবর্তী কোন পর্বে সে বিষয়গুলো আলোচনা করব এর ফলে ইনশাআল্লাহ আমরা আখরাতের জীবনের বিস্তারিত আলোচনা শুরু করব তো একজন মানুষ কিভাবে কিভাবে তার জীবনটা সুন্দরভাবে পরিসমাপ্তি করতে পারে সে বিষয়গুলো আমরা আলোচনা করলাম ইশা দশম যে জিনিস সেটা হচ্ছে অবশ্যই তাকে খারাপ পরিণতি যে সমস্ত জিনিস নিয়ে যায় সেগুলো থেকে বেছে থাকতে হবে সে বিষয়টি আমরা পরবর্তী কোন পূর্বে আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আখরা দেওয়া আলহামদুলিল্লাহবিনামালিকুম ও রহমতুল্লাহি ওবরাকাত